সমস্ত প্রশংসা সে আল্লাহ তালার জন্য যিনি অবতীর্ণ করেছেন বিশিষ্ট বান্দা মোহাম্মদ সাল্ল আলামের প্রতি আল কিতাব এবং তাতে একটুও বক্রতা রাখেন সম্পূর্ণরূপে সরল সংযত করেছেন লিউ যেন তা ভয় প্রদর্শন করে বাংর আজাবে মিল্লাদন আল্লাহর পক্ষ থেকে আসবে আর এই সুসংবাদ প্রদান করেছে তাদের জন্য উত্তম বিনিময় রয়েছে মা কি তারা থাকবে সেখানে আবাদা অনন্তকার আর যেন ভয় প্রদর্শন করে ওই সকল লোকদেরকে আল্লা যারা এরূপ বলে যে ইত্তাহাদ আল্লাহ সন্তান গ্রহণ করেছেন অর্থাৎ আল্লাহর সন্তান আছে। আসে মা এ কথার না তাদের কাছে আসে কোনো প্রমাণ আর না তাদের পূর্বপুরুষদের কাছে ছিল কাবরাত কালী মাতান এটা অতি গুরুতর কথা তারা আপনার জীবন বিসর্জন করে দিবেন এদের পিছনে ই যদি তারা ইমান না আনে পিহাদ এ বিষয়গুলোর প্রতি আসাফান আক্ষেপ করতে করতে আমি করে দিয়েছি যেন আমি মানুষকে পরীক্ষা করে নেই হুম আহসান তাদের মধ্যে কে অধিকতর ভালো কাজ করে णत करब मा अल पृथिस्त समुदाय बस्तुके एक पर मसिबा मने करेंसहा गुहबाबी पर्वतबास विषय होते आश्चर्य विषय छ ইদ আউল ফিতিযাতু সে সময়টিও স্মরণীয় যখন সেই যুবকেরা আশ্রয় নিল ইল কাহাফি ওই গুহার মধ্যে গিয়ে বলল রা হে আমাদের আপনার হতে আমাদেরকে রহমত বর্ষণ করুন এবং আমাদের জন্য আমাদের কাজ যথাযোগ্য ব্যবস্থা করে দিন সেই গুহার মধ্যে বহু বছর পর্যন্ত না হুম অতঃপর আমি তাদেরকে জাগ্রত করলাম লিনা আলামা যেন জানতে পারে তারা কয়েকজন যুবক ছিল আ মানবী যারা নিজের রবের প্রতি ইমান এনেছিল এবং আমি তাদের আরো উন্নত এবং আমি তাদের আরো উন্নতি দিয়েছিলাম আর যিনি আসমান সমূহ ও জমিনের প্রতিপালক লান্না আমরা তো ইবাদত করব না মিং ইলাহান অন্য কোন উপাসের এই যে আমাদের কম ইত যারা আল্লাহকে ছেড়ে অন্য উপাস্য সাব্যস্ত করে উপাস্যদের পক্ষে কেন আনয়ন করে না আর যখন তোমরা তাদের থেকে পৃথক হয়েছ এবং তাদের উপাস্যগন হতেও কিন্তু আল্লাহ হতে নয় ফাহাবু। এবং তোমাদের জন্য বন্ধবস্ত করে দিবেন মিন আমরিকুম তোমাদের এই কাজে সফলতার আসবাব আর হে শ্রোতা তুমি সূর্যকে দেখবে যে ईदा तला जख सूर् उदित है तु सर जाए तरह गुहा होते দিকে ছিল আয়াতিল্লাহ এটা আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্গত মাইয়াহু আল্লাহ যাকে হেদায়ত করেন মুহতাদি সেই হেদায়ত পায় আর যাকে তিনি বিপদগামী করেন তারা নিদ্রিত ছিল অনুকলি বহুম এবং আমি তাদেরকে পার্শ্ব পরিবর্তন করে দিতাম দা তালি আমি কখনো ডান দিকে বাম দিকে আর তাদের কুকুরটি तुम्हें तर मेरे देखते तर पृष्ठ प्रदर्शनपूर्वक पालाते तुम्हार मध्य तरह भयूर्ण होता কতক্ষণ অবস্থান করেছো তাদের কতিপয় বললো একাধ এক দিন কিংবা একদিন অপেক্ষাও কিছু কম অবস্থান করে থাকব। এটা তোমাদের রবি অধিক অবগত রয়েছেন যে বিমা লাভিস তোমরা কতক্ষণ অবস্থান করেছ আহা দেখুন এখন তোমাদের মধ্যে হতে কোনো একজনকে পাঠাও তোমাদের এ মুদ্রা দিয়ে শহরে পরে সে তা তোমাদের জন্য কিছু খাদ্য নিয়ে আসবে আর যেন সে খুব কৌশলে কাজ করে এবং কাউকেও তোমাদের খবর জানতে না দেয় তোমাদেরকে তাদের ধর্মে ফিরিয়ে নিবে আবাদা এবং এরূপ ঘটলে তোমরা কখনো তোমাদের মঙ্গল হবে না আর এরূপ ঘটলে তোমাদের কখনো মঙ্গল হবে না তাদের সম্বন্ধে কোনো সন্দেহ নেই সে সময়টি স্মরণীয় যখন লোকেরা তাদের সম্বন্ধে ঝগড়া করছিল তখন তারা বলল। खूब जानतर कार्य प्रबलदा तो गुहार सन्निकटे मस्जिद निर्माण करब ষষ্ঠ তাদের কুকুর রজম অদৃশ্য বিষয়ে অনুমান করেই বলে আর কতিপয় বলবে সাবা আতুন তারা ছিল সাতজন এবং অষ্টম তাদের কুকুর দেন আমার রব খুব অবগত আছেন তাদের সংখ্যা তাদের সংখ্যা কে প্রতি অল্প কি জানে আর আপনি এরূপ বলবেন না কাজ সম্বন্ধে যে এটা আগামীকাল করবো বরং আল্লাহর ইচ্ছাকে সংযোগ করবেন আর স্মরণ করবেন ইদা নাসিতা যখন তা ভুলে যান তখন আর বলে দেন আসা রব্বি আশা করি আমার রব আমাকে শিখিয়ে দিবেন। লিয়া মিন হাদা এটা অপেক্ষা অধিক নিকরবর্তী বিষয় রসাদা নবুয়ের প্রমাণ হওয়ার জন্য তাদের তিন এবং অবস্থানকাল সম্বন্ধে আসমান সমূহ ও জমিনের সকল গাইবি আবসুর তিনি কেমন দর্শনকারী কেমন শ্রবণকারীন ওয়ালি আল্লাহ ব্যতীত আর কেউই তাদের সাহায্যকারী নেই শরিকু আর না আল্লাহ শরীফ করেন ফি হকিহি নিজ হুকুমের মধ্যে আশা দান কাউ কেউ প্রভুর যে কিতাব পহি যোগে এসেছে তা তার সমূহ কেউই পরিবর্তন করতে পারবে না আর আপনি আল্লাহ ব্যতীত কোনো আশ্রয় পাবেন না उद्देश्य दृष्टि जान तरिया প্রার্থীব জীবনের জমকের খেয়াল করে আর এমন ব্যক্তির কথায় কর্ণপাত করবেন না কলবাহু অন্তকরণকে আমার স্মরণ হতে গাফেল করে রেখেছে হাওয়াহু এবং সে সিয় প্রবৃত্তি অনুযায়ী চলে আমার এবং তার অবস্থা সীমাতিরিক্ত করে গেছে আপনি বলে দেন আল্সে নিশ্চয়ই আমি প্রস্তুত করে রেখেছি অনাচারীদের জন্য যার আবরণী তাদেরকে ঘিরে নিবে আর তারা করে তবে এবং সেই যতই না নিকৃষ্ট স্থান হবে না যারা নিঃসন্দেহে যারা ইমান এনেছে ও আমিলি হাতে এবং নেক কাজ করেছে আজরা। আমি এমন লোকদের বিনিময় নষ্ট করবো না মান আহসান আমালা যারা উত্তম রূপে কাজের সমতা করেছে সজ্জিত করা হবে মিনা এবং তথায় তারা পরিধান করবে সবুজ রঙের মিহিন ও পুরু রেশমির তৈরি পোশাক মুতাক ইনা ফিহা আল আথায় তারা পালঙ্কের উপর ঠেস দিয়ে উপবিষ্ট থাকবে নেহমা সাবাব এটা কতই না উত্তম প্রতিদান হাসনাত মুর্ত এবং কতই না উৎকৃষ্ট স্থান আর সে বাগান দুটিকে খেজুর বৃক্ষ দ্বারা পরিবেষ্ট করে দিয়েছিলাম এবং সে দুটির মধ্যে শস্য ক্ষেত্রও করে রেখেছিলাম এবং কোনটির ফল কিছুমাত্র কম হচ্ছিল না ওই উভয়ের মধ্যে দিয়ে নহর প্রবাহিত করে রেখেছিলাম এবং তার সম্পদের দল বল ও আমার দল বল বিরাট এবং সে বাগানে পৌঁছলো উপর জুলুম করে কলা বলতে লাগলো মা আগন্য আমার তো মনে হয় না যেম আসবে ই আর যদি আমি আমার রবের সম্মুখে প্রত্যাবর্তিত হই দান না তবে আমি অবশ্যই পাবো এই বাগান অপেক্ষা স্থান। তার সাথে কুফরি করছো যিনি তোমাকে শুক্র হতে সুস্থ ও নিখুদ মানুষ বানিয়েছেন আর এরূপ কেন বললে না এই যে দাখলটা জান না দেখা যখন তুমি তোমার বাগানে প্রবেশ করেছিলে তখন উল্টা মা আল্লাহ যা চান তাই হয় আমি মনে করছি যে অচিরে আমার রব আমাকে জান্নাতিকা। তোমার বাগান অপেক্ষা উৎকৃষ্ট বাগান এবং তোমার বাগানের উপর প্রেরণ করে দিবেন আসমান হতে তা হতে একেবারে তলো দেশে নেমে যাবে তুমি তার জন্য চেষ্টাও করতে পারবে না এবং সে ব্যক্তির সম্পদের যাবতীয় উপকরণকে আমি যাবতীয় উপকরণকে আসমানি বিপদ এসে ঘিরে নিলিতা আর সে বাগানটি তার মাচানের উপর পড়ে রইল অহিয়া কৌল এবং বলতে লাগলো ইয়া লাইতানি কতই না উত্তম হতো লাম লাম উরিকা লাম উশরিকা যদি আমি আল্লাহ এবং সে নিজেও প্রতিশোধ নিতে পারলো না সাহায্য করা তার পুরস্কারই উত্তম ও খয়া এবং তার প্রতিফলই সর্বোৎকৃষ্ট আপনি তাদের তার সাহায্যে জমিনের উদ্ভিদ সমূহ ঘন সন্নিবেশিত হয়ে গেল অতঃপর তা শুকিয়ে চূন্য বিচ্ছিন্ন হয়ে যায় নিয়ে ফিরে ধন সম্পদ ও সন্তান সন্ততি একটি সভা এবং যে সমস্ত অনন্ত কালের জন্য থেকে যাবে তাই সহস্র গুণে উত্তমদার আপনার রবের নিকট আমালা এবং আশা আকাঙ্ক্ষার দিক দিয়েও সহস্র গুণে শ্রেয়মানুল জিবালা আর সেদিনটি सकल के, आर के सम्मुखीन का আমি তোমাদেরকে সৃষ্টি করেছিলাম আওয়াল আমার রতীন প্রথমবার তুমি বরং তোমরা এটাই মনে করেছিলে আমি তোমাদের জন্য কোন প্রতিশ্রুতিকাল উপস্থিত করব না কিতাব ও আর প্রত্যেকের সম্মুখে আমুল নামা রেখে দেওয়া হবে না আমাদের দূর মালি হাজার কিতাব এটা কি আশ্চর্য আমল নামা লাই সঙ্গে কোন ক্ষুদ্র পাপ ও সারেনি কাবি আর না কোনো বড় পাপ ইল্লা। এবং আপনার রব কারোর অবিচার করেন না আর যখন আমি ফিরেছ তাদেরকে আদেশ করলাম আদমের সম্মুখে সেজদা করো তোমরা তাকে এবং তার চেলাদেরকে গ্রহণ করছো আউলিয়া বন্ধুরূপে আমাকে অথচ তারা তোমাদের শত্রু আর না তাদেরকে তাদের সৃষ্টি করার সময় আর আমি এমন ছিলাম না যে মুক্তিদাল মুভ্রষ্টকারীদেরকে নিজের সাহায্যকারী করতাম আর তখন তারা তাদেরকে ডাকবে কিন্তু তারা তাদের ডাকে সারা দিবে না আর আমি তাদের মাঝে এক অন্তরায় সৃষ্টি করে দিব তারা নিঃসন্দেহে বুঝবে যে তাতে তাদের নিক্ষিপ্ত হতে হবে এবং তথা হতে নিস্তারের কোনো পথ পাবে না मानुषर मसाल प्रत्येक प्रकार उत्तम विषयमूहन भंगी देते मानुषा करते सब चाहे अग्रणी তারা এর প্রতীক্ষায় ছিল যে তাদের সাথেও পূর্ববর্তীদের ন্যায় আচরণ করা হয় আমি রচলগন কে শুধু প্রেরণ করে থাকি মোবাইল সেরি না সুসংবাদ প্রদর্শনকারী ওয়ামুং দিদ না এবং ভয় প্রদর্শনকারী রূপে না কাফারু আর কাফেররা ঝোগড়ার সৃষ্টি করে বিল বা তুলি কথা নিয়ে তাকে বিদ্রুপের সামগ্রী ওয়ামান আর সে ব্যক্তি অপেক্ষা অধিক অনাচারী কে হবে মিম আয়াত যাকে তার রবের আয়াত দ্বারা নুসিহত করা হয় তার হস্ত যে সমস্ত পাপ অর্জন করেছে তা আমি তাদের অন্তরের উপর পর্দা ফেলে দিয়েছি সেম করা হতে কর্মান করেন আবাদা। তবে তারা কখনো সৎ আসবে না আর আপনার রব আল গুর অতিশয় ক্ষমাশীল রহনাতি বড় দয়ালু पकड़ाओ कर आजब नाजिल करतुम बर तर श्री ए समय रही एर पूर्वे को आश्रय स्थल खुजे पाने তিলকাল কর আর এই সকল জনসম্পদ করলি ফাতাহু আর সে সময়টিও স্মরণীয় যখন মুসাআসাল সিও খাদেমকে বললেন আমি অনবরত চলতে থাকবো হাত্তা আবুলা মজমা যে পর্যন্ত না দুটি সাগরের মিলন স্থলে পৌঁছিবা তখন তারা নিজেদের মৎস্যটির কথা ভুলে গেলেন সরবা এবং মৎস্যটি সাগরের মধ্যে নিজের পথ ধরে চলতে চলে গেলাম তার কে বললেন আমাদের তো এ সফরে যথেষ্ট কষ্ট হয়েছে বললো আপনি কি করেন এবং শয়তানি আমাকে ভুলিয়ে দিয়েছিল তার কথা উল্লেখ করতে সেই মৎস্যটি নিজের পথ ধরলো ফিলবাহি সাগরের মধ্যে আজাবা আশ্চর্য রূপে তারা উভয় ফিরে চললেন নিজেদের পদচিহ্ন লক্ষ্য করে সবজাদা অনন্ত তারা পেলেন আবদামা আমার বান্দাগণের জনৈক বান্দাকে যাকে আমি আমার খাস রহমত দান করেছিলাম ध्वजारण करते এমন আর আমি কোন কাজেই আপনার আদেশের ব্যতিক্রম করবো না যে পর্যন্ত স্বয়ং সম্বন্ধে কিছু উল্লেখ না করি ফাংলা উভয় চলতে লাগলেন হাত্তাঈদা রকিবা ফিজাফি নাতি এই পর্যন্ত যে যখন চলতে চলতে উভয় নৌকায় আরোহণ করলেন ध्वजारण करना বললেন বললেনি বিমান আছি তুই যা ভুল মশত করে ফেলেছি তোর জন্য আমাকে পাকড়াও করবেন না মিন এবং আমার এই ব্যাপারে আমার প্রতি অধিক কঠোরতা অবলম্বন করবেন না আপনি কি মেরে ফেললেন নাফসান একটি নিষ্পাপ কোন প্রাণের বিনিময় ব্যতীতাই আন্ন কর নিঃসন্দেহে আপনি বড় অন্যায় কাজ করেছেন देहर पक्षण आप सीमाना তখন তারা অধিবাসীদের নিকট খাবার চাইলেন আবাউ ফু হুমা কিন্তু তারা তাদের মেহমানদারি করতে অস্বীকার করলো এতে কিছু মজুরি নিতে পারতেন তিনি বললেন হা দা এটাই আমার ও আপনার মধ্যে পৃথক হওয়ার সময় আমি সে সমস্ত বিষয়ের হাকিবত বলে যার উপর আপনি ধৈর্য ধারণ করতে পারেননি আমি কি না বস্তুত তা ছিল কতিপয় দরিদ্র লোকের ফিল তারা এবং তাদের সম্মুখ দিকেছিল এক রাজা ইয়াহুক উল্লা সাফিনৌকা বলপূর্বক কেড়ে নিত তার পিতামাতা ছিল ইমানদার খসি সুতরাং আমার আশঙ্কা হল আইরিম সে তাদের উপর অবাধ্যতা ও কুফরের ছায়াপাত করে আমার ইচ্ছা হলো পরিবর্তে অপেক্ষা অধিক হয় জিদারু আর ওই যে প্রাচীর বস্তুত তা ছিল দুটি এতিম বালকের ফিল্মিনী যারা ওই শহরেই থাকে ইচ্ছা করলেন তারা যেন যৌবনে উপনীত হয় এবং নিজেদের প্রথিত ধন বের করে নেয় রহমে তাম রব্বিক সিও অনুগ্রহে এরা আপনাকে জিজ্ঞাসা করে আং দিল করবস্থা উল আপনি বলে দেন আমি এখনি তোমাদের সম্মুখে তার বর্ণনা বিবরণ বর্ণনা করছি। ফিল চলতে চলতে যখন তিনি পৌঁছলেন মাগরি বা তখন তিনি সূর্যকে দেখলেন তা করবু অস্ত হামিয়াতিন। এক কালো বর্ণের পানির মধ্যে না হয় এদের সাথে নম্র ব্যবহার করুন কলা বললেন আমা যে ব্যক্তি অনাচার করতে থাকবে বস্তু তাকে তো শাস্তি প্রদান করবো তাকে তার আমানা আর যে ব্যক্তি ইমান আনবে তার জন্য বিনিময় রয়েছে কল্যাণ এবং আমরা আমাদের আচরণে তার সাথে নম্র কথা বলবো जिन पोचल सूर्योदय स्थान वजहा तक सूर्य के देलन ततल कौमिन एम एक सम्प्रदायर ऊपर उदित होते जँ जन राखनी चितर सूर्यर सम्मुखे को आवरण তিনি অন্য এক পথ ধরে চলেন অবশেষে যখন পৌঁছলেন বাইনাস সাদাইনি দুনিহিমা তারা তার কথা একেবারে বুঝতে পারছিল না অলু তারা বললো সম্প্রদায় खर्जा किलाते निर्माण बोम मध्य प्राचीन অতএব তোমরা কেবল দৈহিক শক্তি দ্বারা আমার সাহায্য করো আজ আল আমি দিবা কুমু বাইনাহুম তোমাদের ও তাদের মধ্যে হ্রদমা অতিশয় মজবুত প্রাচীর অবশেষে যখন সমান করে ফেললো বাইনাসাইনি দুই পর্বত শৃঙ্বর্তী স্থানকে তখন আদেশ দিলেন ইং ফুক উং ফুকু তোমরা দম হা দিতে থাকো ইদা জা আলাহু না র কি যখন তারা তাকে অগ্নির মতো উত্তপ্ত করে ফেলল কলা তখন বললেন আহ তুমি আলাহিত র এখন আমার নিকট প্রচলিত তামানিয়ে এসো তাতে ঢেলে তারা তার উপর আরোহণ করতে পারত না এবং তাতে কোনো করতে পারত না বললেন হাদা এটা যখন আমার প্রতিপালকের প্রতিশ্রুতি উপনীত হবে তখন এটাকে ধ্বংস করে সমতলে করে দেবেন এবং আমার প্রতিপালকের প্রত্যেক প্রতিশ্রুতি সত্য অতপর আমি তাদের সকলকে একত্রিত করবো না এবং আমি উপস্থিত করবো জাহান নামা দুজক কে ইয়া এদিন সেদিন ওই কাফের সম্মুখে আল্লা যাদের চক্ষুর উপর পর্দা পড়েছিল আং দিক্রি আমার স্মরণ হতে এবং তারা শ্রবণ করতেও পারত আমাকে কার্য নির্বাহক রূপে মা নিশ্চয়ই আমি কে প্রস্তুত করে রেখেছি লিলকা ফেরি না কাফেরদের আপ্যায়নের জন্য বলুন অথচ তারা মূর্খতাবশত এই ধারণা করে যে আন্না হুম ইহা তারা উত্তম কাজ করছে আমি তাদের জন্য স্থাপন করব না কোনান নাম অর্থাৎ তারা যারা ইমান এনেছে তাদের জন্য হবে জান্নাত দাউসি ফের দাউসের উদ্যান সমূহ নজুলা মেহমান দাঁড়িয়ে फिह जाते थकून एवं तथा होते चाहबे दिन लाउकान दादा समुद्र पानी जो कल লি কালিমাত আমার প্রতিপালকের বাণী সমূহ আরো সমুদ্রকে তার সাহায্যে আনয়ন করি আপনি বলে দেন ইন্নামা আনুকুম আপনি তো আমাদের মতো মানুষ ইউ হা আমার নিকট কেবল এই অহি আসে যে আন্নামা ইলা হুকুম তোমাদের তবে সে যেন নোই শরিক এবং শরিক না করে রব্বিহী নি ইবাদতে আহাদান অপর কাউকে